فَإِمَّا يَأْفِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايًا فَلَا خَوْقٌ عَلَيْهِمْ وَلَا هُمْ وَالَّذِينَ كَهَرُوا وَكَهَّرُوا بِآيَاتِنَا أُولَئِكَ أَصْحَابُ فِيهَا خَالِعُونَ <تصفيق> <تصفيق> الحمد لله হওয়ার সুযোগ দিয়েছেন এখানে রাব্বুল আলমিনের এই সুক্তি আদায় করছি আলহামদুলিল্লাহ আল্লাহ এই পৃথিবীর প্রথম মানুষ আদম আলাহি সালামকে এই জমিনে নবী করে আল্লাহ পাঠিয়েছিল এই জমিনে মানুষকে তার পক্ষ থেকে প্রতিনিধিত্বের দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন মানুষকে दायत विच्छुत करते आदम आलम के परिचय कर दिल प्रमाण सहकारे इबलिस मानव जतर शत्रु आदमे सतान शत्रु সে আল্লাহর সত্য এটা আল্লাহ পরীক্ষার মাধ্যমে সরাসরি আদমকে প্রমাণ করে দিলেন পরিচয় করে দিলেন যাতে করে আদম আলাইসালাম তিনি নিজে এই শয়তানের সকল কুপ্ররোচনা থেকে বাঁচতে পারেন এবং তার সন্তান আদিদেরকেও শয়তানের কুপরুছা থেকে হেফাজত করতে পারেন আদম আলা যখন শয়তানের প্রতারণার দ্বারা নিজেই প্রতারিত হয়ে গেলেন তখন আদম আলাহ ইসলাম উক্তদিক বিচলিত হয়ে গিয়েছিলেন যে চান্নাতের মধ্যেই শয়তান যেহেতু আমাকে প্রতারিত করেছে আল্লাহ সতর্ক করে দেওয়ার পরেও তাহলে আমার সন্তানগণ তার প্রতারণা থেকে কিভাবে বাঁচতে পারে এই তিনি যখন বিচলিত হয়েছিলেন সেই সময়ে আল্লাহ সুবাহ আলম আলাহি সালামকে একটা নিশ্চয়তা প্রদান করেছিলেন সেই নিশ্চয়তাটা হল তোমার প্রতি তোমার সন্তান প্রতি আমার পক্ষ থেকে হেদায়াত পৌঁছানো হবে যারা আমার কাটানো সেই হেদায়াতের অনুসরণ করবে তারা শয়তানের প্ররোচনা থেকে প্রধারণা থেকে ধোকা থেকে नी जरा निजा डाकते ते बेपारे दुश्चिंता करते तय थे और जरा आल्लर पक्ष पाटानो हदाय के अस्वीकार कर मिथ्या प्रतिपन्न करा कर चिरस्थायी भाग जहां नामी होता चूड़ान भावे आदम के से दिन जानिए दिए আল্লাহ সুবাহানাহ তালা কোরআন মজিদ কুল কথাটাই বলছেন জামিয়া যখন শয়তান মানব জাতির শত্রু এটা প্রমাণিত হয়ে গেল তখন আল্লাহ আদেশ করে দিলেন তোমরা সকলেই এক কান্ত থেকে তোমরা নেমে যাও অর্থাৎ তাদেরকে জান্নাতে যে কিছু সময়ের জন্য পরীক্ষা হিসেবে দিয়েছিলেন আদম সৃষ্টির উদ্দেশ্যটাই ছিল জমিনে পাটানোর জান্নাতের জন্য আদমকে পয়দা করা হয়নি আদমকে জমিনে পাটানোর জন্যই আল্লাহ সৃষ্টি করেছেন আদম সৃষ্টির পূর্বেই আল্লাহ তার উদ্দেশ্য বলেছিলেন মালা ইকাটি ইন্নি লুংফিল আরুদি খালি পাক ফেরস্তাদেরকে সম্বোধন করে বলেছিলেন যে আমি জমিনে আমার প্রতিনিধি পাঠাচ্ছি আদমকে জমিনের জন্যই পয়দা করা হয়েছে কিন্তু জমিনে পাঠানোর আগে তাকে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়ার আগে। তার পথে বাধা সৃষ্টি করতে পারে তাকে বিপদগামী করতে পারে তার বংশধরদেরকে বিপদগামী করতে পারে যেই শয়তান শয়তানের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্যই প্রমাণ সহকারে আল্লাহ জানাতে স্বল্পকালীন সময়ের জন্য রেখেছিলেন আজ সেই পরীক্ষায় যখন প্রমাণিত হয়ে গেল আদম চিনতে পারলেন প্রমাণ সহকারে যে শয়তান সে ধুখাবাদ সে মানুষের কাছে বন্ধু বন্ধুবেশে আসে কিন্তু আসলে সে শত্রু সে মানুষের কাছে এসে রূপ দেখায় প্রলোভন দেয় কিন্তু আসলে তাদেরকে সে কোনো কল্যাণকর পদ দেখায় না তাদের কোনো ভালো পথ সে দেখায় না তার সেই বন্ধুত্বের অভিনয় তার প্রলোভন এটা ঢুকা ছাড়ার কিছুই নয় এটা আল্লাহ প্রমাণ করে দিলেন সেই প্রমাণ করে দেওয়ার ফলেই আল্লাহ সুবাহানাহু তাইলায় তা জানিয়ে দিলেন আমার পক্ষ থেকে যখনই তোমাদের কাছে হেদায়াত পছবেলা হাউক আয়লা জানুন তোমার মধ্য থেকে যারা আমার বাটানো সেই হেদায়াতের অনুসরণ করবে তাদের ভয় এবং দুশ্চিন্তা করতে হবে না তাদের কোন ভয়ও নেই দুশ্চিন্তাও নেই কিন্তু যদি আমার পাটানো এই হেদায়াতকে অস্বীকার করে ওল্লা দিন একটা পারু আমার পাটানো এই হেদায়াতকে যদি অস্বীকার করে এবং মিথ্যা প্রতিপন্ন করে তাহলে তাদের জন্য চির সাইজান নাম शी वादा आदम के जमीन पाटान समय आदम सन्तान पाठ आल्ला वादा पालन करार आदम आलाम के नबी कोई पाठाल जाते पाठाते हेदायत पाठाते আদমের বংশধরদের মধ্যে আল্লাহ নবী রাসুল আলাই হিমুসালামগণকে পাঠিয়েছেন তাদের সংখ্যা আমাদের জানা নেই যদিও দুর্বল বর্ণনার মধ্যে উল্লেখ করা হয়েছে এক লাখ চব্বিশ অথবা দুই লাখ চব্বিশ কিন্তু এটা সহি বর্ণনা নয় এই জন্য এই সংখ্যাটাও বননার দুর্বলতা যেমন আছে আর আজগুবির সংখ্যা হয়তো এক লাখ চব্বিশ চব্বিশ যদি এক লাখ হয় আর আমরা যদি দুই লাখ বিশ্বাস করি তাহলে আর এক লক্ষ নদী বেশি আমরা বিশ্বাস করলাম কাঁদেরকে আর যদি দুই হয় আমরা এক লাখ চব্বিশের উপর বিশ্বাস করলাম তাহলে এক লাখ নদীরকে আমরা বাদ দিলাম অথচ আল্লাহ আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা অতীতে সকল নবী রাসুলদের প্রতি আমরা ইমান আনলাম আমাদের ইমান হল সকল নবী রাসুল আল্লাহ এই জমিনে মানব জাতির হেদায়তের জন্য যাদেরকে পাঠিয়েছেন তাদের সংখ্যা জানা আমাদের জন্য জরুরি নয় আগাম আলাহি সালাম থেকে শুরু করে মুহাম্মদ সাল্লু আলহি সাল্লাম পর্যন্ত যত নবী রাসুল আল্লাহমসাল্লামগণকে আল্লাহ জমিনে পাঠিয়েছেন আমরা সকলের প্রতি ইমান রাখি আদম আলাহি সালামের পূর্বে তো কোন নবী নেই কারণ কারো কোন মানুষের পয়দা করা হয়নি তিনি প্রথম মানুষ প্রথম নবী আর মুহাম্মদ সাল্লাহ আলাইহ সাল্লামের পরে কেয়ামত পর্যন্ত এই জমিনে মানবজাতির জাতির জন্য আর কোন নবী বা রাসুলকে আল্লাহ পাঠাবেন না কারণ তিনি হচ্ছেন খাস আমিজীন ওনার মাধ্যমেই নবুয়তের দরজা থেকে আল্লাহ সমাপ্ত করে দিয়েছেন পরিপূর্ণ করে দিয়েছেন শিল গালা করে দিয়েছেন আতাম অত শিল গালা করে দেওয়া এই নবতীর দরজা চিরথরে বন্ধ হয়ে গেছে আর নবুয়ের দরজা পুরা নেই ফলে ওই সীমাটাই আদাম সালাম থেকে মুহাম্মদ সাল্লু আলহি সাল্লাম পর্যন্ত আল্লাহ যত নবীর আসুল আলহিম সালামগণকে জমিনে পাঠিয়েছেন তাঁদের কাছে আল্লাহ হেদায়ত পাঠিয়েছেন সরাসরি নবীদের কাছে আল্লাহ কিতাব পাঠিয়েছেন অথবা অনেক নবীদেরকে পূর্ব নবীর প্রতি যে কিতাব দেওয়া হয়েছিল বা কফি শহিফা দেওয়া হয়েছিল তারই পুনরুজ্জীবনের দায়িত্ব দিয়েছিলেন জমিনের বিভিন্ন অঞ্চলে একই সময়ে একাধিক নবীও আল্লাহ পাঠিয়েছিলেন একই সময়ে যেমন হজরতে মুসা আলাহ ইসলাম উনার বড় ভাই হজরতে হারুন আলাহ ইসলাম দুইজনই নবী ছিলেন একই সময়ে দুজন নবুতের দায়িত্ব পালন করেছেন হজরতে ইব্রাহিম আলাহ ইসলাম একই সময়ে উনার বাপিজা হজরতে লুতে আলাহিসাম উনিও নবী ছিলেন এবং উনার পরে ওনার ছেলে হত্রতি ইসমাইল আলাইসাল্লাম হজরতী ইসহায়ক নবী ছিলেন একই সময়ে একাধিক নবী পাঠিয়েছেন কোন সময় একই নবী ছিলেন বিভিন্ন গুপ্তের মধ্যে কিন্তু সকল নবীর কাছেই আল্লাহর পক্ষ থেকে হেদায়াত পৌঁছেছে আর সেই নবীগণ আল্লাহ যে হেদায়াত তাদের কাছে পৌঁছেছেন সেই হেদায়াতটা মানব জাতির কাছে তারা পৌঁছিয়ে দিয়েছেন অর্থই হল বার্তা বাহক নবী শব্দের অর্থ হল তিনি বার্তা বাহক আল্লাহ যে সংবাদটা তার কাছে পৌঁছে দেন সেটা তিনি বহন করে আল্লাহ বার্তাটা দিয়েছেন এর মধ্যে কোনো ধরনের ব্যাস কম না করে হুভু সেটা মানব জাতির কাছে পৌঁছে দাও সেই কাজটাই নবীগণ করেছেন বিশ্বস্ততার সাথে কোনো ধরনের খেয়ানত কোন নবী কখনো করেননি আল্লাহর পক্ষ থেকে মানব জাতির জন্য যে হেদায়াত পাঠানো হয়েছে নবীগণ সেটা পৌঁছেই দিয়েছেন আর এটা ছিল আল্লাহ আদা আদম আলাহ সালামকে প্রথম যখন পৃথিবীতে পাঠান সেই সময় আল্লাহ ওয়াদা অনুযায়ী আল্লাহর দেওয়া সেই হেদায়াত এমন সুস্পষ্ট যে মানুষ যদি হেদায়াত অনুযায়ী চলতে চায় तर मदे जदि एकाग्रता थे ईकान्कताष्ठा था, था थाके, थाके, और जो से आल्ला के भयर जीवन परचालना करते चाय से हावसर आदाज स्पष्टल हुदाल मुस्ता कल से कितब এর মধ্যে কোন সন্দেহ নেই এটা মুক্তাকিদের জন্য হয় দায়াত এখানে জালিকা দূরবর্তী কিছুকে বুঝানোর জন্য বলা হয় এখানে হাঁদাল কিতাব বলা হয়নি এই কিতাব বলা হয়নি বলা হয়েছে ওই যে কিতাব এর দ্বারা বুঝানো হয়েছে লাউ মাহফুজ যেই লাউ মাহফুজের মধ্যে যে এই কিতাব সুরক্ষিত আছে কোরআন মজিদ ওই কিতাবের মধ্যে কোন প্রকারের সন্দেহ সংশয় নেই আর এই কিতাব হল মানব জাতির জীর্ণ এই কথাটি আল্লাহ বলেছেন অন্য একটি আয়াতে সেখানে বলছেন শাহরুরাম রমজান মাস হলো ওই মাস যেই মাসে কোরআন মজিদ নাজিল করা হয়েছে মানবজাতির জাতির উদ্দেশ্যে হুদাল নিন্নাস মানব জাতির হেদায়তের উদ্দেশ্যে এবং প্রমাণাদি সহকারে হেদায়তের বাণীগুলো পাঠানো হয়েছে এমন হেদায়াত যা প্রমাণিত এবং তা হলো, সত্য এবং মিথ্যার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী এই কিতাব এই কিতাব কোনটা হক কোনটা বাতিল কোনটা সত্য কোনটা মিথ্যা কোনটা ইসলাম কোনটা কুপুর কোন পত্তা আল্লাহ কোনটা শয়তানের কোন পত্তা জান্নাতের কোনটা জাহান্নামের এটা স্পষ্ট করে দেয় সেই স্পষ্ট করার জন্য এটা মানদণ্ড এই কিতাব আর এই কিতাব নাজিল করা হয়েছে সমগ্র মানব জাতির হেদায়াতের উদ্দেশ্যে ওই হেদায়তের কথাই আল্লাহ বলছেন যে হেদায়তের ওয়াদা করেছিলেন আদমের হাতে এই কিতাব সমগ্র মানব জাতির হেদায়তের জন্য এসেছে সত্য কিন্তু সকল মানুষই এই কিতাব থেকে হেদায়াত পাবে না এই কিতাব থেকে হেদায়ত পেতে হলে তার একটা গুণ অর্জন করতে হবে সেই গুণটি হল কাটুয়ার গুণ हुदाल मुत्त मुत्तर हेदायतुआर गुण जब अर्जित होता हेदायत पाद समग्र मानव जरिल हेदायत पे हमें एक गुण का अर्जन करते गुण अर्जित हितब के हेदायत पा ना पा मूलत यह दू ब नहीं एक साधारण निर्देश खास निर्देश साधारण भाव कुरान मुजिब समग्र मानव जरदायतर सकल मानूष हेदायत पा सक मानूष के हेदायतर कितब पाठ कुरान पाठ कंतु जी मानुष कुरान हेदायत पे चाहिए क्ष हल से कधिकारी जीवन परिचालना कर आल्ला के भये सेम पापर अदिकार सामने चलारा से पा दे। से सकल रास्तान बासाई करके बासाई करता आल्ला पक्षा इतना बाछाई कर दिन ओर नाम पकुआ सामने एक आल्लर पक्ष अनेकगुलो शयतानर पक्ष अलहसल्लम मस्जिदे नवमीते एक खेजुर डाले काटर मध्य रेखा टन প্রথম সুজা একটা রেখা টেনে বললেন এই রাস্তাটি হল সিরাতুল মুস্তাকিম এই রেখাটি হল সিরাতুল মুস্তাকিম তার বামে দামে আরও অনেকগুলো বানলেন আর বললেন এইগুলো হলো শয়তানের পথ শয়তানের রাস্তা সিরাতুল মুস্তাকিম অর্থ সুজা রাস্তা দৃঢ় মজবুত রাস্তা যে রাস্তার মধ্যে কোন ধরনের বিচ্ছিন্নতা নাই ফাঁকর নাই ভাঙ্গন নাই যে রাস্তা যেইভাবে শুরু হয়েছে তার গন্তব্যস্থ পর্যন্ত একে তো সোজা দ্বিতীয় হল এটা অত্যধিক দৃঢ় মজবুত রাস্তা এটা পিচ্ছিল নয় কেউ এখান থেকে বিচ্ছুত হয়ে যাবে এমন নয় সেই রাস্তাটাই হল সিরাতুল মুস্তাকিম যার সামনেই অনেকগুলো রাস্তা আসে চলার জন্য সে তখন বাফাই করবে কোন রাস্তায় আমি চলব যে তার নিজের জন্য বাছাই করে নেয় আল্লাহ যেই রাস্তাটি তার জন্য নির্ধারণ করেছেন সেই রাস্তাটা যখন বাছাই করে নেয় সেই ব্যক্তি হল মুক্তাপি এই বাছাই করার মতো সেই গুণ বৈশিষ্ট্যটা তার মধ্যে কেন আসছে এই জন্য যে আমি সঠিক পথে চলব যদি আমি ইচ্ছামাফিক আমার অসংখ্য রাস্তা যে কোনো রাস্তায় চলতে শুরু করি তাহলে আমি আল্লাহর গদবে পতিত হব আল্লাহ আমাকে শাস্তি দেবেন আমি শয়তানের কোন দায়িত্ব হল আমি এখানে বাছাই করব আর সেই বাছাই করার যোগ্যতা প্রতিটি মানুষ আল্লাহ দিয়েছেন কেউ কোনদিন বলতে পারবেন আমি তো জানি না এই কথা বলতে পারবে না হাসরের ময়দানে আল্লাহর সঙ্গে প্রতিটি মানুষকে এই যোগ্যতা আল্লাহ দিয়েছেন তাকে বাছাই করার যোগ্যতা মানুষ জীবন জীবনযাপন করে সে জীবন চলার জন্য জীবন পরিচালনার জন্য সে অনেক কিছু বাছাই করে যা মন চায় তাই করে না সে বাছাই করে তার জীবন পরিচালনা করে হাট বাজারে মানুষ জিনিসপত্র খরিদ করতে যায় অনেক যাচাই করা দেখে কোন মালটা ভালো সে ভালাটা সে নিজে যাচাই করে এই যোগ্যতা তার আছে এটা প্রয়োজন মনে করে যে এটা আমার বাছাই করা দরকার মাছ কিনতে গেলে বাছাই করে কোনটা পসা মাথা কোনটা পাজামা এটা বাছাই করে প্রতিটা পণ্য কিনা সময় মানুষকে যাথাই বাছাই করে তার করে সাধারণ মধ্যে যখন তার এই যোগ্যতাটাকে প্রয়োগ করে যে বিষয়টি হল তার জীবনের একমাত্র গুরুত্বপূর্ণ বিষয় যার মাধ্যমে সে চিরন্তম জীবনের অনন্ত খালের সে বিপদ থেকে বাঁচতে পারে সে আল্লাহর কাছ থেকে পুরস্কার লাভ করে চির সুখ শান্তির জায়গা জান্মাত লাভ করতে পারে তার জীবনের এত গুরুত্বপূর্ণ বিষয়ে যদি বলে যে আমার তো যাচাই বাছাই করার মতো কোন যোগ্যতা ছিল না আমি জানতাম না এটা সম্পূর্ণভাবে এক মিথ্যা কথা মানুষ এটা কখনো আল্লাহর সামনে সে প্রমাণ করতে পারবে না এই মানুষের সামনে যে এই অনেকগুলো রাস্তা তার জীবন পরিচালনার জন্য আসবে এটা সাধারণ পণ্য খরিদ করার মতো নয় যে তার জীবন চলার পথ তাকেটা এটা বাছাই করতে হবে কারণ একদিকে হল আল্লাহর পক্ষ থেকে দেওয়া একটি রাস্তা আর শয়তানের পক্ষ থেকে দেওয়া আছে অসংখ্য রাস্তা সেই যদি আল্লাহর প্রতি তাহলে নেয়তানের পথগুলো থেকে নিজেকে দূরে রাখতে হবে এবং আল্লাহর প্রতি তার জীবন পরিচালনা করতে হবে নিরঙ্কুশবাদী একতির উপরই তাকে অটল থাকতে হবে এই প্রচেষ্টাটার নাম এই বাছাই করার নামই হল তাফুয়া এই গুণটা যার মধ্যে আছে সেই মূলত থেকে হেদায়াত লাভ করতে পারবে নতুবা কোরআন থেকে হেদায়াত লাভ করতে পারবে না আর যদি কোরআন থেকে হেদায়াত লাভ করতে না পারে তাহলে সে বিচ্ছুত হবে বিপদগামী হবে পথ হারা হবে আর পথ হারা মানে सटी पथ हारिए जा पथ पा क्यों सेकृत पथ नये तर जीवन चलने क्यों से जीवन प्रकृत पक्षे चला नये दुनिया स्वल्पकालीन समय मध्य शयतान ढोकाय प्रकृत होता की जीवन मन कर शयान एम भाव तक प्रतारित करो गान बोले खाओ दाओ फूर्ती करो আমরা আগামীকাল বাঁচবে কিনা বলতে পারো মানে এখনই যা পারো দুনিয়ার মজা সব কিছু উঠে নাও এই যে শয়তান তাদের মধ্যে এই দুনিয়ার সাপ বহন করার জন্য সৃষ্টি করে দিয়েছে এই রূপের মধ্যে পতিত হয়ে এই দুনিয়ার এই স্বল্পকালীন জীবনটাকে মনে করে তার প্রকৃত জীবন আর প্রকৃত জীবন মনে করে এখানের মধ্যেই তার সকল চেষ্টা নিয়োজিত করে রেখেছে কিভাবে এই দুনিয়ার সব পাওয়া যায় মজা পাওয়া যায় এই দুনিয়ার বুক বিলাসে তার জীবনের সকল চেষ্টা সাধনাকে নিয়োজিত করে রাখে কিন্তু সামনে যে তার প্রকৃত জীবন আসছে তার জীবনের এই স্তরটা পরিবর্তিত হয়ে যে আরেকটা স্তরে চলে যাবে এই জীবনের স্তরটা যে একেবারে লিমিটেড অতি সামান্য এটা যে শেষ হয়ে যাবে পর যে জীবন শুরু হবে সেই জীবন তো আর শেষ হবে না ইহকালের জীবন চলে যাওয়ার পর এরপর আর জীবন শেষ হবে না সেই জীবনের স্তরগুলো মাত্র পরিবর্তিত হবে কবরের জীবন হাসরের ময়দানের জীবন এরপর হয় চিরস্থায়ী জান্নান অথবা চিরস্থায়ীভাবে জাহান্নান সেই জীবন তো আর কখনো শেষ হবে না मजाक चाहार से सूख लाभ करते स्वल्पकालीन समय सामान्य सूझ सुविधा पे बुक सामग्री पे एर मध्य निजे डुबिए रखे एक बड़ बुका सृष्टि होते हैं ल को जीलर फल मृत्यू पावा प्रकृत पक्षे से ही हल बुद्धिमान से निजे सम्पर्क ना নিজের চিন্তা করে না নিজের দুশ ত্রুটির দিকে কোনো খেয়াল থাকে না নিজেকে পরিশুদ্ধ করার চেষ্টা করে না চিন্তা করে না আর এই নগদ বুক বিলাসে নিজেকে ডুবিয়ে রাখে এই সকল লোকেরা আসলে চরম বুকার কিন্তু যারা নিজেকে পরিপূর্ণভাবে পরিশুদ্ধ করার জন্য সর্বান্তকরণী সর্বাত্মকভাবে প্রচেষ্টায় নিয়োজিত থাকে এবং মৃত্যুর পরে যে আমলের ফল পাওয়া যায় সেই আমলই করে তারাই হল প্রকৃতপক্ষে বুদ্ধিমান সে আল্লাহ সুবাহান তালা যেই হেদায়াত মানব জাতির জন্য পাঠিয়েছেন সেই হেদায়াতের কিতাবই হল এ কুরআন মজিদ আর এ কুরআন মজিদ মানব জাতির জন্য এত জ্ঞান বিজ্ঞানের কেন্দ্র বিন্দু হিসেবে আল্লাহ দিয়েছেন যে মানুষের জীবনে যা কিছু প্রয়োজন সবকিছু এখানে সন্নিবেশিত করে রেখে দিয়েছেন মানুষ যত প্রকারের প্রয়োজন অনুভব করবে তার চিন্তা চেতনার জন্য জীবন পরিচালনার জন্যে সবকিছু এখানে মধ্যে রেখে দিয়েছেন হয়তো অনেকে ভাবতে পারেন যে আজকে বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ দুনিয়ার বিভিন্ন যুগে বিভিন্ন কালে বিভিন্ন নবীদের সময়ে এক বিষয়ের উৎকর্ষের যুগ ছিল আর সেই সময়ে আল্লাহ ওই নবীর কাছে ওই ধরনেরই জ্ঞানের সর্বোচ্চ শিক্ষা তিনি দিয়েছেন যেমন ইসা আলাহ সালামের সময়ে ছিল চিকিৎসা বিজ্ঞানের চরম উৎকর্ষের যুগ ইসা আলাহিসামকে আল্লাহ দুনিয়ার ওই সময়ে যে চিকিৎসা বিজ্ঞানের উন্নতি হয়েছিল এর চেয়ে বড় চিকিৎসাবিদ্যা আরবি সাহিত্যের চরম উৎকর্ষের যুগ ছিল মাখ্যায় জাহিলিয়াতের জামানায় এইজন্য সেই চরম উৎকর্ষের যুগ সাহিত্যের সেই সময়ে উত্তম সাহিত্য হিসেবে কোরআন মজিদ আল্লাহ দিয়েছেন ওই সময়ের কবি সাহিত্যিকগণ যারা গর্ব অহংকার করত তাদের কাব্য নিয়ে কবিতা নিয়ে তাদের সাহিত্য নিয়ে গর্ব অহংকার করত তাদের সামনে এমন চ্যালেঞ্জ হিসেবে কোরআন মজিদ আল্লাহ দিলেন তারা একেবারে লা জবাব হয়ে গেল এর সামনে তাদের সেই সাহিত্য তাদের সেই কবিতা এগুলোর কোনো মূল্যই থাকলো না এইভাবে আল্লাহ সুবাহ কোরআন মজিদের মধ্যে ওই সময়ের জন্য এই চ্যালেঞ্জটা দিয়েছিলেন কিন্তু কোরআন মজিদ যেহেতু তেম পর্যন্ত সকল যুগের জন্য সকল মানুষের জন্য যত যুগে যেখানেই যেই ধরনের চিন্তার উন্মেষ ঘটবে সেখানেই কোরআন মজিদ তার এই শিক্ষা নিয়ে হাজির হবে মনে করেন কোরআন মজিদে বিজ্ঞান বিষয়ের যে আয়াতগুলো আছে যে আয়াতগুলোতে আজকে দুনিয়ার যে বিজ্ঞানের বিভিন্ন দিকগুলো আছে সেইগুলো কোরআন মজিদের মধ্যে আছে এগুলো নিয়ে গবেষণা করত মুসলমানগণ আর মুসলমানদের এই গবেষণার সূত্রগুলোই মূলত আজকের ইহুদি খ্রিস্টান বিজ্ঞানীরা মুসলমানদের কাছ থেকে তারা নিয়েছে আর সেটা নিয়েছে কৌডুবা থেকে স্পেনের পৌডুবা থেকে কৌডুবার মাদ্রাসাগুলোতে বড় বড় ল্যাবরেটরি ছিল সেখানে তারা গবেষণা করতেন কোরআন মজিদের সূত্র নিয়ে তারা গবেষণাগুলো করতেন আর সেই সূত্রগুলোই স্পেন দখল করে নেওয়ার পর খ্রিস্টানরা তাদের হাতে পরে এবং সেইগুলো গবেষণা করেই তারা তাদের নামেগুলো গুলা পরিচালনা করে যেমন, দেখেন আল্লাহ সুবাহান মজিদে বলছেন যিনি জমিনে উৎপন্ন প্রতিটি সৃষ্টিকে জুরায় জুড়ায় পয়দা করেছেন এবং তোমাদেরকেও এবং এমন সব সৃষ্টিকেও জুরায় জুড়ায় পয়দা করেছেন पर्के तुम्हारा जान नाइत गवेषणा कर सृष्टिर मध्य रही प्रोटन अणु एक अणु जी भांगा होने इलेक्ट्रन एक, एक प्रोटन आन हलो नेगेटी प्रोटन हलो पजिटी इलेक्ट्रन हलो नारी प्रोटन हलो पुरुष গবেষণাগারে যখন ইলেকট্রন এবং প্রোটন দুইটাকে পাশাপাশি রাখা হয় তার ধর্মটাই হল সমানভাবে পরস্পরকে আকর্ষণ করা ইলেকট্রন এবং প্রোটনের ধর্ম যদি তাদের কাজ আদায় করতে হয় তাহলে নিজ জায়গায় যদি তাদেরকে স্থির রাখতে হয় মাঝখানে একটা পদ্মা দিতে হয় মাঝখানে একটা পদ্মা দিয়ে দিলে পরে উভয় নিজ নিজ জায়গায় স্থির থাকে নতুবা অবিলম্বে তারা দ্রুত গতিতে পরস্পরের সাথে মিলিত হয় আল্লাহ সুবাহা সেই ইলেকট্রন এবং প্রুটন সমগ্র সৃষ্টি জগতের মধ্যে রেখে দিয়েছেন যে নিউট্রাল পয়েন্ট মদ্যাকর্ষণ শক্তি এটা কি একটা পর্দা মাত্র নিউট্রাল পয়েন্টটা হলো মাত্র একটা পর্দা এছাড়া কিছুই নয় কোন খয়াকুন আল্লাহ যখন আদেশ করবেন শুধু নিউট্রল পয়েন্টকে প্রতিটি করে দিলেন পর্দা সরিয়ে দিলেন সমগ্র সৃষ্টি জগৎ একটার সাথে আরেকটা একটার সংঘাত দ্রুত আকর্ষণে সেই ইলেকট্রন এবং প্রোটনের কারণে একে সাথে আরেকটা একটা আকর্ষণে দ্রুত মিলিত হবে আর এতে করি একটার সাথে আর একটা ধর্ষণের ফলে ধ্বংস হয়ে যাবে সবকিছু কেমন সংঘটিত হয়ে যাবে শুধুমাত্র পর্দা লঙ্ঘনের মাধ্যমে আমরা দেখি বৈদ্যুতিক লাইন निर्दिष्ट जगह जयत न्याा कर आगु जमे दूजने क्षति चलते माखने पर्दा थक এই দুইটা লাইনকে নেওয়া হয়েছে পর্দা করে পর্দা করে রাবার দিয়ে পর্দা করে তাদেরকে নেওয়া হয়েছে নির্দিষ্ট জায়গায় গিয়ে তাদের সংযোগ দেওয়া হয়েছে মানুষ সমগ্র সৃষ্টি সহ সকলের মধ্যেই সেই ইলেকট্রন প্লটনের কারণেই একে অন্যের প্রতি আকৃষ্ট হয় নারী পুরুষের মধ্যে আল্লাহ এই পর্দার ব্যবস্থাটা করে রেখে দিয়েছেন কিন্তু তাদের দ্বারা উপকৃত হওয়ার জন্য তাদের মিলিত হওয়া দরকার तर मिलन घटे से आगन जगह दुर्घटना घटे पृथ्वी से घटे चले जदि देखी आल्ला আরো আমাদেরকে শিক্ষা দিচ্ছেন আবার তোমরা যে পানি পান করো সেই পানি মেঘমালা থেকে আমি দর্শন করি না তোমরা করো আমি চাইলে তো ওই পানিটাকে গবনাকই রেখে দিতে পারতাম इपर क्या तुम्हारा शुक्ति आदाय कर सूत्र दिए पानी अल्लाह पानी चाहले लवण जुक्त आज पानी मेघमला बर्षण करान समय आल्ला पानी लवण सहकारी बर्षण करतें पानी क्यों पान करते कमिने पृथ्वी फसल करतना গাগ গাছালে কিছুই জন্মাত না কোন সৃষ্টজীবীর বাদ করতে পারত না আমরা দেখি পানির উৎস হইল সাগর সাগরের পানি লবণাক্ত সাগরে পানি কেন লবণাক্ত এটা আল্লাহ করেছেন পৃথিবীর সকল ময়লা দূষিত যা আছে বৃষ্টির মাধ্যমে নদীনালা খাল বিলের মাধ্যমে সাগরে পড়ে আর লবণাক্ত হওয়ার কারণে সেই পানিটাকে পরিশুদ্ধ করে লবণ ময়লা আবর্জনাকে হজম করে নিচে ফেলে দেয় সাগরের তল দেশে চলে যায় সেই ময়লা আবর্জনা আর সাগরে যত পানি আছে সেগুলো খাবার হয়ে এগুলো পানি লমণাত হওয়ার কারণে কিন্তু সেই পানিটা যখন সাগর থেকে বাতাসের মাধ্যমে গড়ে উঠে কিভাবে উঠে বাতাসের পানির মধ্যে স্রুত আছে বিপরীর দিক থেকে বাতাস বয়ে আল্লাহর নির্দেশে আর বাতাসের সাথে যখন স্রুতের বিরোধিতা হয় তখন ঢেউ সৃষ্টি হয় আর দেউ সৃষ্টি হওয়ার পরে সেখানে বাষ্প পয়দা হয় সেই বাষ্প বাতাসের সাহায্যে ঠান্ড গিয়ে করে আল্লা ব্যবস্থা করে রেখেছেন সেই ফিজ আপ সিস্টেম রেখে দিয়েছেন উপরে ঠান্ড বাস্তর সেখানে গিয়ে এগুলা বরফের মতো জমাট দাদা হয় সেই পানির বাষ্পগুলো সেখানে জমাট হয় এখন এই যে সাগরের পানি রুদের তাপে গরম হয় আর বাতাসের সাথে বিরোধিতার স্রোতের বিরোধিতার কারণ দেওয়ার সৃষ্টি করে যখন সেখানে বাস্প তৈরি হয় সেখানে ফিল্টারিং হয় অর্থাৎ লবণ এই সাগরই থেকে যায় আর পানি যেটা উঠে লবণ মুক্ত হয়ে পানি উঠে পানির সাথে সেই লবণ থাকে না আকাশে মেঘমালা যখন ওই ঠান্ডা তৈরি এটা বরফের আকার ধারণ করে তখন এটা হয় মেঘমালা আর সেই মেঘগুলো বেছে বেড়ায় চতুর্দিকে আল্লাহর ইচ্ছায় বাতাসের সাহায্যে কোথাও বৃষ্টির যখন আল্লাহ হয় ফিরেস্তা মিকাইল এই আয়োজনে নিয়োজিত আছেন আল্লাহর নির্দেশে তিনি ওই জায়গায় সেই মেঘমালাগুলোকে ঠান্ডা স্তর থেকে নিচে নামিয়ে দেন অর্থাৎ গরম বাতাসের স্তরে নিয়ে আসেন তখন গরম বাতাসের স্তরে আসলে পরে সেই বরফগুলো তখন বলে হাসে কান থেকে বৃষ্টি হয় এই বৃষ্টির সাথে আমরা দেখি যেখানে বৃষ্টি হয় সেখানে বিদ্যুৎ চমকায় এটা কেন এটা আল্লাহর ইচ্ছা এটার মাধ্যমে উপকার যে যেটা হয় বাতাসের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে অ্যামোনিয়া বিদ্যুৎ চমকের মাধ্যমে সেই বাতাসের অ্যামোনিয়াগুলো বৃষ্টির পানের সাথে মিশে বাতাসের সেই অ্যামোনিয়াগুলো বৃষ্টির পানের সাথে মিশে জমিনে পচিত হয় कत एक नाम धारण कराम सलफेट्रेटर पानी सेमोनियमोनियम सालफेट जब जमीन आर शक्ति पार्टी बट्लाह योजन मध्य रेखे कुरान मुजिद आल्ला सूत्रगुल আকাশে যাওয়ার বিপদ প্রতিযোগিতা গ্রহ থেকে গ্রহণ করে ঘুরে বেড়ানোর যে প্রতিযোগিতা যে বাহনগুলো ব্যবহৃত হয় এটা সূত্রটা হল লাহা আজকে কম্পিউটার যেগুলো দেখেন সেই কম্পিউটারের একটাই সূত্র জিরো ওয়ান এটা আইনস্টাইনের সূত্র বলা হয় কিন্তু আসলে এটা আইনস্টাইনের সূত্র নয় তাবার মাদ্রাসায় এটা আবিষ্কার করা হয়েছিল আইনস্টাইন ওঠান থেকে নিয়ে তার নামে চালিয়েছে মাত্র এছাড়া নয় সেই সূত্রটা হল ইল্লাহা একমাত্র আল্লাহ এই জিরো ওয়ানটা হল সেই আইনস্টাইনের সূত্র বলে পরিচিত এই সূত্রেই দুনিয়ার যত কম্পিউটার আপকে এই একই সূত্রে সবগুরু পরিচালিত রকেট দুনিয়ায় যতগুলো এ পর্যন্ত মহাকাশ যান যা হচ্ছে সবগুলো এই সূত্র দিয়ে জিরো ওয়ান দ্বারাই আর সেটা হলো লাহ ইল্লা ফলে লাহ্লা গতিটা কি এটার দ্বারা এটা বোঝা যায় যে আল্লাহ সুবাহ যে সে সমাসীন সেই লাহ্লা শক্তি হয়ে উর্দানী সেই লাহ সূত্র দিয়ে যদি মানুষ কোথাও যেতে চায় ফলে উপরে উঠবে কারণ সেই আল্লাহ হচ্ছে না আরও এই সূত্র দিয়েও আল্লাহ যে আরও শোষ মাসী সেটাই প্রমাণিত হয় যেটা আইনস্টাইনের নামে পরিচালিত আমাদের কাছে কোরআন মসজিদে এক উত্তম জ্ঞানের উৎসগুলো রেখেছেন যেগুলো জানার বুঝার গবেষণার দায়িত্ব কোরআনের প্রতি যাদের ইমান আছে তাদের যদি না করি আল্লাহ পক্ষ থেকে বিপদ আসবে আল্লাহ কুরআন মজিদে স্পষ্ট বলি দিয়েছেন তারা কোরআন নিয়ে কেন গবেষণা করে না তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে গেছে তাদের অন্তর কি তালাবদ্ধ হয়ে আছে যে তারা কোরআন নিয়ে গবেষণা করে না আজকে মুসলমানগণ कुरान मजिदेदायत कुरान शर्कर्कलाजे मध्य हांगामा क्योंकि कुरान मजिदे प्रकृत ज्ञान अर्जन कर चेस्टा कुरान मजिदे से ज्ञान कुरान हेदायत अर्जन कर কোরআন মজিদ থেকে গবেষণা করে মানুষের কল্যাণে বিভিন্ন জ্ঞান বিজ্ঞানের শাখাগুলো আবিষ্কার করা কোরআন থেকে নিয়ে এটা মুসলমানদেরই দায়িত্ব এতে করে আল্লাহ আদায় হবে আর কোরআনের মহানত্ব এক মাধ্যমে প্রতিষ্ঠিত হবে কোরআন যে প্রকৃত জ্ঞানের উৎস এটা প্রমাণিত হবে প্রতিষ্ঠিত হবে দুনিয়ার সকল জ্ঞানের কেন্দ্রবিন্দু এই কুরআ মজিদ আর দুনিয়ার মানুষের একমাত্র হেদায়াতের কত নির্দেশিকা হল এই কোরআন মজিদ আর এই কোরআন মজিদ ছেড়ে আজকে মুসলমানগণ হাজার হাজার লক্ষ লক্ষ পৃষ্ঠার কত ধরনের বই পুস্তক অধ্যয়নে ব্যস্ত তাদেরই মতো আরো কিছু মূর্খ মানুষের লেখা বিভিন্ন ধরনের বই পুস্তক যেগুলো প্রকৃতপক্ষে কোনো জ্ঞানই নয় সেইগুলো অধ্যয়ন করতে সার্বক্ষণিক ব্যস্ত রয়েছে কুরাণকে প্রকৃতপক্ষে কোরআন যে উদ্দেশে নাজিল হয়েছে সেইভাবে বোঝার চেষ্টা করে না আল্লাহ আমাদের তৌফিক দান করুন যেন আমরা কোরআন থেকে প্রকৃত হেদায়ত লাভ করতে পারি কোরআনের জ্ঞান দ্বারা যারা আমরা উপকৃত হতে পারি এবং কোরআন যেন আমরা জ্ঞানের একমাত্র উচ্চ হিসেবে গ্রহণ করতে পারি আমি الحمد لله نحج ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يرد لله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمد عبده ورسوله أيها الإقوان Ta'allamun Qur'ana wa'allimu. Wa inna al-Nabiyya sallallahu alayhi wa sallam haqad. Haydukun man ta'allama al-Qur'ana wa'allamahu. Ayyuh al-Ikhwan. Syahidu fi tabiilillahi bi amwalikum mu'ankusikum. Fa inna al-Jannata রাহমাতাল্লহি ওয়া বারাকাতুহু ইউআসিরু দা তা বাইনহু আল্লাহুম্মা যাজ্জিন কুলুবানা বিযিনাতিল কুরআন আল্লাহুম্মা যাজ্জিন আখলাকানা বিযিনাতিল কুরআন আল্লাহুম্মা নউইর কুলুবানা বিআনওয়ারিকাল বায়ান لما تحب وطرد اللهم وفقنا جهادا في سبيلك ورزقنا شهادة في سبيلك اللهم أنت ولينا في الدنيا والآخرة وقفنا مسلما والحقنا بالصالحين اللهم أعز الإسلام والمسلمين وَخْزُلِ الْكَفَرَةَ وَالْحَنُودَ وَالنَّصَارَ وَالْمُشْرِكِينَ وَالْمُنَافِقِينَ وَالْمُرْتَدِّينَ وَالْمُلْحِدِينَ اللهم شَتِّدْ شَمْلَهُمْ اللهم مَسْرِقْ جَمْعَاهُمْ اللهم دَمِّرْ دِيَارَهُمْ اللهم خَزُلْهُمْ اللهم خالف بین کلمتهم اللهم زلزل اقدامهم اللهم ألقِرْ وَعُدَ فِي قُلُوبِهِ اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه ربنا تقبل منا إنك أنت السميع العليم وصلي يا مولانا إنك أنت سبوه الرحيم الله لنا القرآن العظيم ونفعنا وإياكم بالآيات وبذكره الحكيم إنه جواد كريم مالكم بالر الوقور الرحيم Thank you.